জি আলহামদুলিল্লাহ ভাই যেটা জানতে চেয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় বোখারি পড়ানো হয় বোখারির খতম হয় বোখারির দার্জ হয় বোখারির আখেরি মুনাজাত হয় এত কিছু হয় তারপরেও জিনিসগুলা গোপন রাখে কেন ওই গোপনের কারণ কিন্তু আমরা আলোচনার মধ্যে বলছি গোপনের কারণ হল দলবাজি নিজের দল নিজের নিজের দলের মতামত ঠিক জন্য। গ্রুপের মতামত ঠিক রাখার জন্য আমরা নিজের মতের বাহিরে যত হাদিস আসুক ওইটাকে আমরা হাদিস পড়ানোর সময় ছাত্রদেরকে বলে দেওয়া হয় যে যখন দেখে যে এই হাদিস মাঝাবের সাথে মিলে না আরেকটা দেখে যে আরেকদিকে কালিকি মাজাবের হাদিস এইটা হাম্বলিমাজের হাদিস এটা হানাভি মাজাবের হাদিস মানে নবিসামের হাদিস কেও চার পাঁচ ভাগে ভাগ করা হয়ে গেছে বুঝতে যে অথচ নবিস গুলা এরকম এটা বাংলাদেশের জন্য এটা ইউরোপের জন্য দেখব হাদিস কোনটা বেশি গুরুত্বপূর্ণ মানে কোনটারে কোনটার ওজন বেশি ওজন দেখব আমরা যেটা সবচেয়ে ওজন বেশি সেটার উপরে আমরা আমল করব কারণ নবিসমের হাদিস কোন ব্যক্তি কেন্দ্রিক কেন্দ্রিক দল কেন্দ্রিক নয় নবিস হাদিস দিয়ে আমরা ওজন করব যে এটার ওজন কতটুকু একটা পাওয়া গেছে নয়শো গ্রাম আর পাইছেন গ্রাম আপনি কোনটার উপরে আমল করবেন নশো পঞ্চাশ গ্রামের সেটা কোন মাঝাবের কোনটা আমাদের কাছে মাঝে মাঝে আমরা এইরকম একটা কথা শুনি যে যারা এরকম সুনির্দিষ্ট মাঝাবের তাকলিফ করে না অন্ধ অনুকরণ করে না তারা সুবিধাবাদী তারা যেখানে ওই যেটা সুবিধা পায় সেটা আমল করে আচ্ছা শোনেনের ভিতরে আশ্বাস পর্যন্ত হাতের আর নড়া ছড়া করলেন না এটা সোজা না যারা রাবলিয়া দেন করেন বারবার এটাই তো কঠিন এরা তো সহজটা বাদ দিয়ে কঠিনটা নিয়ে গেছে আবার আপনি ইমামের পিছনে যদি কেরাত না পড়েন তারা তো ঘুমাইতেও পারে না হিসাব নিকাশ করতে পারে না সেটা কঠিন না তারা তো সহজটা বাদ কঠিনটা নিতেছে তারা সহজ খুঁজলো কোনখান দিয়ে আচ্ছা ঈদের তাকবীর আমরা বলি কয়টা ছয়টা তাই আবার অনেকে বারোটা বলে বারোটা বলে না বারোটা বেশি কষ্ট না করলে কষ্ট এটা আরেকটা মিথ্যা অপপ্রচার আর যে লোক সুবিধাবাদীর জন্য মাঝাব খুঁজবে আর হাদিস খুঁজবে তা ইমানে থাকবে না যে লোক সুবিধাবাদের জন্য যে কোন মাঝাবে কোনটা সুবিধা আছে সেই করার জন্য একশো তা আপনি যদি এক মাঝাব মান কত নাম্বার আনসার করছেন আর পঁচাত্তর আপনি তো তিন বিষয় ফেলেন এক বিষয়ে যদি হক হয় সাই মাজহাবের মিলেই তো নাম্বার যে ওই আমাদের দেশের মুকসাদুল বইয়ের মধ্যে আছে সাইর মাজাব সাই করস সাই কুরসি সি কি বলছেন তিনটা আপনার আমল থেকে আচ্ছা সাই কুর্সি সাই পরী কি আমি কত লোকের জিজ্ঞাসা করছি সাই কুর্সি কে কেউ বলতে পারে কত বড় বড় আলমদেরকে জিজ্ঞাসা করছি সাই কুর্সি কি কেউ বলতে পারে না নানা পূর্ববর্তী বংশের সাতজন এই সাতজন নাকি সাইড কুর্সি সার পর অর্থাৎ একশো তিরিশ পরদ হয়েছে এটা সম্পূর্ণ মানে নিজেদের মন গড়া তালাশ করার জন্য সুবিধা আছে ওই মাঝাবে কোনটা সহজ পাওয়া যায় তাহলে তো তার ইমানে থাকবে না কিন্তু আপনি যদি হক তাহলে রাপলিয়া দেন সাইডটার যে কোনো একটার মধ্যে আছে না যে। তারপরে সশব্দে আমিন বলা সাই মাজের যে কোনো এক মাঝাবে আছে না তারপরে আপনার এই ইমামের পিছনে সুরাতে আছে না থাকলে আপনার ওইটাও তো হক আপনার এটা হক না আমি বারবার বলতেছি যে সাই মাজাবে হক তাহলে ওটা হক হবে না কেন ওইটার বিরুদ্ধে কেন এত কথাবার্তা এত কিছু ওইটা আমার কাছে ভালো লাগতেছে না আমি রাপান করলাম না যার কাছে ভালো লাগতেছে সে রাপলি ইয়েদান করতে সে তো হাদিসের বিপরীত কোন আমল করে নাই যদি বলি যে আমার রাবুল ইয়েদান না করা এটাও হাদিসে আছে তো তার রাবলিয়ান করা সেটাও তো কি বলেন আমি যদি রাবলিয়ান না করি নামাজ পড়ার আমার অধিকার থাকে তো রাবুল ইয়েদান করে ওই লোকের নামাজ পড়ার অধিকার থাকবে না কেন আমি যদি নিঃশব্দে আমিন বলি নামাজ পড়ার অধিকার থাকে তাহলে ওই লোক সশব্দে আমিন বলে তার নামাজ পড়ার অধিকার থাকবে না কেন क्या क्या ए, को हराम क्या कूकर गोष्त हराम क्या कूक तो जरा खाई चायनारा खाय क्या जिज्ञासा करजा আমাদের দেশে যে গরু গোস্ত হোটেলে কুকুরের গোস্ত রান্না করে না মাঝে মাঝে অনেকে খায় মানে না খায়। কিন্তু গরুর গোস্ত না কুকুরের গোস্ত বা খাসির গোস্ত না খিসির গোস্ত বলতেই পারে না এমন ভাবে রান্না করে তাহলে গরুর কুকুরের গোস্ত এত মজা তারপর হারাম কেন হ্যাঁ মকা সদস্যরিয়া বুঝতে হবে যে এখানে কুকুরের দেখবেন যে প্রত্যেক এরিয়া আছে ठीक बर्तमान ग्रुपर दल है এই দলে আমাদের দলের দখলে যেটা আছে এখানে আসি আবার নামাজ পড়ে ঘেউ ঘেউ করি আমরা কি করে না দেখবেন যে অনেক মসজিদে আপনি একটু শশবদা আমিন বলছেন সাথে ঘেউ ঘেউ করি উঠছে আপনি একটু রাফলিয়া দিন করছেন সতটাতে ঘেউ ঘটছে এরকম হয় না মানে ওই স্বভাবটা নওয়াজিল্লা আল্লাহাক আমাদেরকে হেফাজত করুক যে ওই স্বভাবটা এখন আমাদের মধ্যে এসে গেছে যে আমরা মনে করি যে এটা আমার দখলে আমার দলের নিয়ন্ত্রণে বাস এই জায়গায় আর কেউ এসে দখল করতে পারবে না আল্লাহাক আমাদের সবাইকে এই মারাত্মক কুশবাব আল্লাহ হেফাজত করুক আমাদের সকলের জিন্দগির সকল গুণাগুলাকে মাফ করে দিক আল্লাহাক আমাদেরকে কোরআন এবং সুনার উপরে কামত থাকার তৌফিক দান করুন আলমিনা